আসসালামু আলাইকুম আহমতুল দূরের এবং কাছে অগণিত অসংখ্য দর্শক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক নিয়মিত আয়োজন আসুন কোরআন পড়ি কোরআন বুঝি আমরা সুরাতুল হজরাতের আলোচনা করেছি আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সময় টেলিভিশনের স্ক্রিনে দেখে থাকবেন আমরা সুরাত আলোচনা করেছি বিস্তারিত আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন সুরাতুল উপর আমাদের অনেক লম্বা আলোচনা হয়েছে অনেক আলোচনা আমরা করেছি আলহামদুলিল্লাহ আমাদের এই আলোচনা শুরু হচ্ছে আমরা নতুন আর এক আলোচনা শুরু করতে যাচ্ছি সেই সুরা কোরআনুল করিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা নিসা। আমরা অবশ্য কোরআন শরীফের মধ্যে সুরাগুলোর যে ওয়ার্ল্ডার আছে যেই তারতিব আছে এই তারতিবকে এবং ওয়ার্ল্ডার আমরা ফলো করি নাই আসলে আর আমরা মনে করেছি যে সুরার মধ্যে কেন আসলাম আসলে আমরা এইভাবে প্ল্যান করেছি যে সুরাকে ইন ওয়ার্ল্ড প্লেস না করে বরং আহকাম যেগুলো আছে আহকামকে আমরা ফোকাস করেছি সেজন্য কোন সময় তাকদিম তাখির হয়েছে আগে পরে হয়েছে আমি আপনাদের খেদ মতো করতে চাই যে সুরাত আমরা সবাই জানি কোরআন এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেশা যে শব্দটা নেশা শব্দের অর্থ হলো ফিমেল নেশা শব্দের অর্থ হলো মহিলা আরবিতে এ মহিলাদের আল্লাহ গুরুত্ব দিয়েছেন তাদের সংক্রান্ত মাস আল বর্ণনা করেছেন এবং মহিলাদের ব্যাপারে বিভিন্ন হকুকের কথা যে আল্লাহ সুভায়ন হাত এই সুরার মধ্যে বলেছেন সেই হিসেবে এই সুরার নামকরণ করা হয়েছে সৌরাতুন নিসা निसा शब्दी आलोचना शब्द के लिए नाम हिसेबे कुरानुल करीम एक चौदटार अधिकांगश सुरार नामकरण शुद्म तीन ट्रोरा कुरान करीम आई तीन सुरार नामकरण थिमर भित आलोच विषय फातिहा फतिहा शब्द मध्य खुजे पाना फतिहा इंट्रोडक्शन भूमिका कुरानी भूमिका हिसाब सेण्डुलतिहा شاتے شاتے سورا اخلاص اپنی سورا مدد نامکرن سوراتل مدد, سورا نام سورا سورا سورا سورا مدد شبدی پا যে সোরা সেই সোরা নামকরণ করে দিয়েছেন আল আিয়া আর সুরা গুলোর নামকরণ কিন্তু তাও কি আল্লাহ রবীন্দনের নির্দেশে রসুল্লাহ আলহি ও করেছেন এখানে এইটাই হলো মাহাত্মাই হলো কোরআনুল স্পেশাল স্পেশালিস্টিক যে কুরআনের মধ্যে যা কিছু আছে সব কিছু অর্থ হলো আমরা এটা খুবই গুরুত্বের সঙ্গে বুঝতে হবে কোরআনের মধ্যে যা আছে আল্লাহ এটাকে ঠিক করে দিয়েছেন কোরআনের কোন অংশ কখন নাজিল হবে এটা আল্লাহ ঠিক করে দিয়েছেন আবার কোরআন যেভাবে নাজিল হয়েছে এইভাবে কোরআনকে সাজানো হয় নাই বরং ডিফরেন্ট আপনার ক্যাটাগরিতে সাজানো হয়েছে ডিফারেন্ট ওয়ার্ল্ড সাজানো হয়েছে ডিফারেন্ট সিকুয়েন্স সাজানো হয়েছে সেটাও আল্লাহ রবাহিনের নির্দেশে আল্লাহ যেখানে সব সুরা শুরুতে নিয়ে এসেছেন কিন্তু এই সুরা শুরুতে বিসমিল্লাহ নিয়ে আসেন নাই আল্লাহ নবীও বলেন নাই আল্লাহ নবী সাহাবিরও বলেন নাই বলেন নাই তে তাব বলেন নাই এর পরে জেনারেশন বলেন নাই আমরাও বলি না এবং কেয়ামত পর্যন্ত কোন জেনারেশন সুরাত শুরুতে বিসমিল বলবে না কারণ আল্লাহ লাইক দিস আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন কে নাজিল করেছি এবং এই কোরআনের হেফাজত এর কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি দায়িত্ব নিয়েছেন যেভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে কোরআন থাকবে কেয়ামত পর্যন্ত ইনশা আল্লাহ বি সাথে সাথে এর মধ্যে কোনো বাতিল জিনিসকে ঢুকানো যাবে না এর মধ্যে কোনো সন্দেহ নাই বাতিল এই কোরআনের মধ্যে এসে প্রবেশ করতে পারবে না বাতিল উড হ্যাভ নো ইন্টারফিয়ারেন্স ইন কোরআন বাতিল উডন গেট ইন দুরআন ইম্পিবল সামনে থেকেও না পিছন থেকেও না কোরআনে কোনো হামিদ এই কোরআনটা হলো নাজিল হয়েছে হাকিম আল্লাহ হামিদ আল্লাহ সপ্রশংসিত বিজ্ঞানময় উইথ ফুল উইসডাম যে সত্তা আল্লাহ পক্ষ থেকে এই কোরআন কে আল্লাহ সুবাহ করে দিয়েছেন আর কিতাব কোন কিতাব মাহফুজ কোরআন আল্লাহর পক্ষ থেকে যে কোরআন এসেছে এই কোরআন কি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 I will be grateful to you. I mean, I'm not going to say that exceptional book. Because it's not the book of human beings. It's a kitab, no. It's a Allah kitab. And Allah challenge could taper in. Allah didn't forget it. So Allah subhanahu wa ta'ala. He's challenge. He's a manushar kitab, no. He's a manushar kitab. He's কারণ এই কোরআন কেয়ামত পর্যন্ত থাকবে এই কোরআন কেয়ামত পর্যন্ত মানুষের হেদায়তের আলোক বর্তিকা আর এই সুরা নেশা এই সুরার মধ্যে সর্বমোট হান্ড্রেড এবং আমরা জানি যে কোরআনুল করিম বিভিন্ন আয়াত বিভিন্ন নাজিল হয়েছে একটা উপলক্ষ কারণ কোরআন কে আল্লাহ রব আলমিন একবারে দিতে চান নাই দেখেন এর আগে আগের যত কিতাব এসেছে সব কিতাব কে আল্লাহ একবারে দিয়ে দিয়েছেন লিখিত মুসা আলাই তোর পাহাড়ে ডাকলেন ডাকলেন আল্লাহ নিজেই বলেছেন মুসার জন্য আমি লিখে দিয়ে দিলাম ইসের মধ্যে ফলকের মধ্যে আল্লাহ লিখে দিলেন মুসা আলাইহালাম তিনি নিজে ঘাড়ে করে এই ফলক গুলো আইনে কম এর কাছে বললেন হয়ে গেছে একবারে ইঞ্জিল করে দিয়েছেন দাউদ আলাই সালামকে যে আল্লাহ দিয়েছেন তাও একবারে আল্লাহ নাজিল করে দিয়েছেন ফুল বুক কোরআন হলো একমাত্র এক্সেপশন যেটা হয়নি ব্যাপারে কথা বলবো তবে এর মধ্যে সময় হয়ে গেল খানিকক্ষণের বিরতিতে যাওয়ার জন্য আপনারা টেলিভিশনের পর্দার সামনেই থাকবেন আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পরে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্ত হয়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 नेकिी दस प्रत्येक खराब क्या समपरिमाण ही सही बुखारी प्रथम खंड इमान अध्याय কোথা থেকে মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন যেই জন্য ব্যবহার করেছেন সেজন্য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 कैम छह अलसल्लम कथा हादिस एर इतिबमयर क्रम विकाश परवर्ती अनुष्ठान पिस Assalamualaikum warahmatullahi wabarakatuh Welcome back after the break I'm going to Quranul Karim Allah subhanahu wa ta'ala Ek bari nazil korinnai Barong Rebellition of Quran took Altogether Twenty-three years Tej bohsushmane Zedin Nabi Muhammad sallallahu alayhi wa sallam Rupore gare herai nazilil -e lo বিসমি রাই গেলো ওই দিন থেকে নিয়ে শুরু করে আপনি যদি একদম বিদায় হজের শেষ পর্যন্ত আল্লাহ রসুলের অফাত পর্যন্ত নাজিল হলো দিন কুম ইসলাম দিন এই পর্যন্ত কত সময় লেগেছে আপনি হিসাব করলে দেখবেন যে সময় নাজিল হয় নাই এখন যে কেউ কোশ্চেন করতে পারে আমাকে যে এইটার কারণ কি অন্য কিতাব এক সঙ্গে আল্লাহ রবুল আলম ইমিডিয়েটলি নাজিল করে ফেললেন আর কোরআন করতে লাগলো দিয়েছেন কোরআন এসে গেল আর তখন চলে না ওই নবীদের জন্য লিমিটেড সময় এবং লিমিটেড এরিয়ার জন্য কিতাব ছিল ওল আদার বুক on the limited area and the limited time unlimited people ager shobgulo kitab ekta limited area r jonno limited manusher jonno ebong limited time er time limit chilo area limit chilo ebong people limit o shekhane chilo ei limitation er karone allah subhanahu wa taala eta ke ekshonge nazil kore diyechen duration to khub beshi কিন্তু যেই কোরআনের সময়ের জন্য কোরআনের আলো জ্বলতে থাকবে ঘরে ঘরে কেয়ামত পর্যন্ত লম্বা সময় যেই জিনিসের ডিউরেশন থাকে ওই জিনিসকে দিতে তৈরি করতেও টাইম লম্বা নিতে হয় বড় জাহাজ যদি আপনি বানাতে চান তাহলে আপনার সময়ও লাগবে বেশি মানুষও লাগবে বেশি টাইটানিক বানানো হয়েছিল আপনাদের মনে আছে কত সময় লেগেছিল কত টাইটানিক যেখানে ডুবলো সেখানে গিয়ে দেখলাম হিউজ তারপরে তো কথা আই আমিং ফর তাহলে কথা হলো ডিউরেশনটা যেহেতু লংগার হবে নাম্বার এটা হলো এক নম্বর কথা যে আল্লাহ রয়ে করলেন কারণ থাকবে লম্বা সময় দুই নম্বর কারণ হলো কোরআনের কোরআন কে আল্লাহ দিয়েছেন ফর হোল হিউম্যানিটি কোরআন কে আল্লাহ দিয়েছেন মানুষের জন্য জিনের জন্য সবার জন্য কোরআন যা হলো এমন এক কিতাব যে কিতাব সবাইকে হেদায়তের পথ দেখাবে আপনাকে আমাকে জিনকে মানুষকে বিগেস্ট এসেট ফর দা হল হিউম্যানিটি এটা হলো কুরআন আলি ফিতাব যে কিতাবের মাধ্যমে বৌদ্ধ খ্রিস্টান মেল ফিমেল ছোট বড় আগে পিছে ধনী গরিব সব মানুষের মধ্যে এসে যায় সবার জন্য সব মানুষের জন্য সব এরিয়ার জন্য সব দেশের জন্য সুরা বকরার মধ্যে আল্লাহ বলেছেন কি বলেছেন আল্লাহ সুবাহ তাহলে কোরআন এটা আনলিমিটেড পপুলেশনের জন্য আগের কিতাব যেমন লিমিটেড পপুলেশনের জন্য ছিল কোরআনটা হলো আনলিমিটেড পপুলেশনের জন্য এটা মুসলিমের জন্য হিন্দুর জন্য বৌদ্ধের জন্য কোরআন এভরি সিঙ্গল ইন্ডিভিজুয়াল মেইল ফিমেল এই কোরআন আল্লাহ জন্য দিলেন আর এই কারণে কোরআন নাজিল হতে সময় লাগলো কথা যে এরিয়াতে আছে ওই মক্কার জন্য ওই মদিনার জন্য ওই ইজিপ্টের জন্য ওই আফ্রিকার জন্য ওই এশিয়ার জন্য ইস নট লাইক দ্যাট কোরআন ইজ ফর হল গ্লোব কোরআন যেমন ভাবে বাংলাদেশের জন্য ইকুয়ালি ইন্ডিয়ার জন্য কোরআন যেমন ভাবে এশিয়ার জন্য ইকুয়ালি ইউরোপের জন্য আমেরিকার জন্য কানাডার জন্য অস্ট্রেলিয়ার জন্য এবং আরো যত জায়গাতে কোরআন ইবেন আসমানের জন্য সেজন্য এই কোরআনের যে নবী এই নবীকে আল্লাহ আল্লাহআ বলে দিয়েছেন তিনি হলেন রহমতুল ইস দা মার্সি ফর দা ওয়ার্ল্ড হোল ইউনিভার্স সব কিছুর জন্য নবী এসেছেন কোরআন এসেছে সব কিছুর জন্য হেনবী আমি আপনাকে হোল ক্রিয়েশনের জন্য আলমিন বলা হয় আল্লাহ সার যা আছেন সব আলমিনের মধ্যে আছে মায়াম হিস আর কোরআনের কোন তিন নম্বরে হলো কোরআনের কোন টাইম লিমিট নাই এমন নয় যে কোরআন পাঁচশো বছর চলবে এরপরে এটা অসাল হয়ে যাবে কিছু শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই কোরআনের ভ্যালিডিটি থাকবে সেজন্যানবা একসঙ্গে আল্লাহ সুবাহ নাজিল করেন নাই তেইশ বছর সময় লেগেছে এটা নাজিল হতে এখন আপনারা হয়তো অনেকে আমরা কদরের মধ্যে বলেছেন রাত্রিতে পুরো কুরআনটাকে হোল কুরআন মাহফুজ মাহফুজ থেকে নিকটবর্তী আল্লাহ নিয়ে এসেছেন অথবা কোরআন নাজিল শুরু হয়েছে কদরের রাত্রিতে দুই জবাবের যে কোনো জবাব হতে পারে তাহলে এটা হলো আমাদের সুরত নেসার ইন্ট্রোডাকশন আমরা দিচ্ছি আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি আমরা সুরাত পরবর্তী আমাদের এপিসোড গুলোতে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এবং কোরআন কেন্দ্রিক জীবন গোড়ার তৌফিক দিন আবার সঙ্গে ইনশাআল দেখা হবে আসসালাম the shadow এবং জাহান্ন অবধারিত করে দেন জান্নাতে যাওয়ার এবং জাহান নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাহ আল্লাহ জানার জানে দেখুন আমার ধারাবাহিক দাসুন মঙ্গলবার